দুরো দেখরে যারো লাগিয়া শোভুজ গুমবুজ দেখল মুশ্রী কাই হল মুক ভিন্ন জমান হি রাহমতুল আলহামদুলিলাম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যে যেখানে বসে আমাদের দার্সুল হাদিস অনুষ্ঠানটি শুনছেন দেখছেন সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমরা গত পর্বে সাল্লা সাল আলিহাসাল্লাম এর হাদিসের আলোকে শুধু আল্লাহ তাল কাছেই সাহায্য চাওয়া শুধু তারই উপরে নির্ভর করা এবং তার রহমতের উপর পরিপূর্ণ আস্থা রাখার বিষয়ে কয়েকটা হাদিস আলোচনা করছিলাম আমরা দেখছিলাম যে রাসল্লাহ সালিহাসাল্লাম শিক্ষা দিয়েছেন বিল্লাহ যদি চাইতে হয় তাহলে শুধু আল্লাহর কাছেই চাইবে যদি প্রার্থনা করতে হয় শুধু আল্লাহর কাছে আর দ্বিতীয় যে বিষয়টা তোমার থাকবে যে আল্লাহর ইচ্ছার বাইরে তোমার মঙ্গল অমঙ্গল কেউ করতে পারে না আল্লাহর এ দুটো বিষয় আমরা বিস্তারিত হাদিসের আলোকে আলোচনা করেছি আজকে আল্লাহ তালার কাছে কিভাবে চাইতে হয় শুধুই আল্লাহর কাছে চাইতে হয় এর উপরে আমরা একটা লম্বা হাদিস দীর্ঘ হাদিস আলোচনা করার চেষ্টা করব। সকল কেতাবের আমাদেরকে বলেছেন হজরত সূত্রে বর্ণিত তিনি বলছেন রসুল্লাহ আলিহালাম আমাদেরকে বলেন রসুল্লা সালি সাল্লাম বলছেন তোমাদের আগের জামানার জন মানুষ দেশ ভ্রমণে বেরিয়েছিল বিজন মরু প্রান্তে চলতে চলতে এক সময় তারা একটা গুহার ভিতরে আশ্রয় নেয় কেন আশ্রয় নেয় অন্য হাদিসে বলা হয়েছে যে বৃষ্টি শুরু হয় আশেপাশে জনবসতি কিছুই ছিল না তারা বাধ্য হয়ে একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল রসুল্লাহ সাল্লাহাম বলছেন হাদরাত সখ্রাতু মিনাল জাবাল হঠাৎ উপর থেকে একটা বড় পাথর নেমে এসে তাদের গুহার মুখে পড়ে তাদের গুহার দরজাটা সম্পূর্ণ বন্ধ করে দিল তারা একেবারে আমরা অনুভব করতে এই তিনজন মানুষের জীবন্ত কবর হয়ে গেল বিজন মরুভূমির প্রান্তরে পাথরে পাহাড়ের ভিতরে পাহাড়ের গুহার ভিতরে উপরে একটা পাথরে আটকা পড়ে গেছেন কোনোভাবেই যে পাথরকে নড়ানো যায় না এই তিন ব্যক্তি একটু আগেই যারা জীবনের কল্পনা করছিলেন পিতামাতার কথা গল্প করছিলেন সন্তানের কাছে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছিলেন মুহূর্তের ভিতরে তারা নিজেদেরকে মৃত হিসেবে গণ্য করলেন আর জীবনে কারোর সাথেই দেখা হবে না বড় ভয়ঙ্কর বিপদ জীবিত অবস্থায় মৃত্যুর জন্য অপেক্ষা করার মতো বিপদ এই বিপদে তারা কি করলেন আর বিপদ থেকে উদ্ধার পেলেন কি করে মোমেন কিভাবে বিপদে পড়লে উদ্ধার পাবে রাসুল্লাহ সাল্লাম আমাদের শেখালেন আমরা একটু কল্পনা করি যদি আমাদের দেশের কোন মানুষ এই ধরনের বিপদে পড়তো মুসলমান মানুষ তাহলে প্রথমেই তার হতো হয়তো কোনো চাই অথবা কোনো পীর বুজুর্গ আলে মোলামাকে ডাকতে শুরু করি আমাদের দেশের অনেক মানুষ এরকম করে থাকেন কিন্তু মোমেনের পীর বুজুর্গ আউলিয়া কেরামদেরকে মহাব্বত করবে তাদের কাছে সাহাচর্জের মাধ্যমে দিন শিক্ষা করবে কিন্তু তার চাওয়া পাওয়া সবকিছু তো একমাত্র আল্লাহর কাছে যে কথা প্রতিদিন আমরা সাক্ষ্য দিই আল্লাহ শুধুমাত্র আপনারই করি আর শুধুমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই রাসলসলাম বললেন এই তিন ব্যক্তি পরস্পরে কথা বলতে লাগলেন কালু ইহুল মিনহাদি ইসলাম আমিল না হুফি হায়াত তারা তিনজনে বলা করলেন যে আমরা যে ভয়ঙ্কর বিপদে পড়েছি এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার আর পথ নেই। একটাই আছে, আর সেটা হলো আমরা আল্লাহ তালার কাছে ওসিলা দিয়ে দোয়া করব আর সেটা হলো আমাদের জীবনের নেক আমলের ওসিলা বে সালিনা আমরা জীবনে যে নেক আমল করেছি বেআর আমালিন আমিল না হুফি হায়াতা আমাদের জীবনে সবচেয়ে যে আমলটা মনে হয় আল্লাহর কাছে প্রিয় হতে পারে এই আমলের ওসিলা দিয়ে আল্লাহ তাল্লার কাছে দোয়া কর। তাহলে দোয়াটা হবে কেবলমাত্র আল্লাহর কাছে ডাকতে হবে কেবলমাত্র আল্লাহকে এবং এই ডাকার জন্য আল্লাহ কাছে আমলের ওসিলা দেওয়া এটা দোয়া কবুলের অত্যন্ত বড় বিষয় কোন আমলের ওসিলা তারা দিলেন রাসুল্লাহ সাল্লাম বলছেন খাল রাজুম মিনহুম আল্লাহ কান আলি আবাওয়ান ও কিন্তু লাহমা আহ আল্লাহ আমার পিতামাতা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন আমার সাথেই বসবাস করত। আমার পেশা ছিল আমি আমার উঠ ছাগল নিয়ে মরুভূমিতে বেরিয়ে পড়তাম সন্ধ্যায় ফিরে এসে উঠ ছাগল দহন করে দুধ নিয়ে ঘরে যেতাম তবে আমার আব্বা আম্মাকে দুধ পান করানোর আগে আমি আমার স্ত্রী সন্তান বা কাজের মানুষদের কাউকে কোনো খাদ্য খেতে দিতাম তলা পশ্চা যার ইমান একদিন মরুভূমিতে খাদ্য ঘাসপাড়া খুস্তে খুঁজতে অনেক দূরে চলে গেলাম দূরের মরুভূমিতে যে ছাগল এবং উট ছেড়ে দিয়ে তারা খেতে লাগলো যখন ফিরে আসলাম তখন রাত হয়ে গেল আমি যখন দুধ দহন করে বাড়িতে ঢুকলাম তখন আমার আব্বা আম্মা ঘুমিয়ে গিয়েছে হুমা ও আন কাবলা হুমা আহলান আমি যে তাদের ডেকে বৃদ্ধ মানুষ একেবারেই বৃদ্ধ মানুষ হঠাৎ না আবার মাথার কাছে যে তারা ঘুম থেকে উঠলে আমি তাদেরকে দুধ খাওয়াবো এবং তারপরে আমি সন্তানদেরকে দুধ খাওয়াবো এভাবেই চলতে লাগলো রাত পুয়ে গেল বাচ্চাগুলো আমার পায়ের কাছে কানতে কানতে ঘুমিয়ে পড়লো সকাল আব্বা আম্মা ঘুম থেকে উঠলেন আমি তাদেরকে দুধ খাওয়ালাম তারপরে সন্তুষ্টি অর্জনের জন্য করেছিলাম আর কোন উদ্দেশ্য করেনি আপনি আব্বা আম্মাকে স্ত্রী সন্তানের চেয়ে বেশি মর্যাদা দিলে আপনি খুশি হন আব্বা আম্মার খেদমত করলে আপনি খুশি হবেন আব্বা আম্মার খেদমতের মাধ্যমে আপনাকে খুশি করার জন্যই যদি কাজটা করে থাকে আপনার পছন্দ হয়ে থাকে আমার এই কাজের অচিলায় আমাদের এই যে বিপদে পড়েছি ভয়ঙ্কর বিপদ এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করে দেন আর এই কথা বলার সঙ্গে সঙ্গে কালিয়েলান এই পাথরটা একটু সরে গেল কিন্তু তাদের তিনজনের বেরোনোর মতো পথ হল না এরপরে দ্বিতীয় ব্যক্তি দোয়া করতে রাখলেন আল্লাহম্মা কান আলী এবনাত আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিলেন কানাত আহ না আছে ইলাইয়া কিন্তু হঠাৎ একবার আমাদের দেশে দুর্ভিক্ষ হলো অভাব অনটন তার পিতা অসুস্থ অর্থে সন্ধানে ব্যর্থ হয়ে আমার কাছে আসলো আমি বললাম যে আমি তোমাকে টাকা দিতে পারি ঋণ লাগবে না তবে আমার সাথে সম্পর্ক তৈরি করতে হবে এরপর সে অনেক জায়গায় অর্থ সন্ধান করে না পেয়ে আমার কাছ থেকে টাকা নিল আমি তাকে একশ পঁচিশটা স্বর্ণ মুদ্রা দিলাম কিন্তু আমি যখন তাকে স্পর্শ করতে গেলাম সে কান্দলো এবং আমাকে বলল আল্লাহকে ভয় করো এমন কিছু করো না যে তোমার জন্য জাহান নাম আমার জন্য জাহান নাম হয় আয় আল্লাহ যখন ওই মেয়েটা জাহান নামের কথা বলল আপনার নাম নিল আমার ভিতরে আপনার ভয় আসলো আমি মেয়েটাকে ওই একশত বিশ দান করে দিয়ে সেখান থেকে চলে এসেছি ওই মেয়ের প্রতি আকর্ষণ আমার সবই ছিল কিন্তু আপনার ভয়ে আমি সকল অবৈধ কর্ম পরিত্যাগ করেছিলাম আল্লাহ আপনি যদি পছন্দ করে থাকেন আপনার ভয়ে আপনাকে খুশি করতে এই আমার অবৈধ কর্ম পরিত্যাগ তাহলে পারে আপনি এই কর্মের ওসিলায় আমাদের এই বিপদটা কাটিয়ে দেন সঙ্গে সঙ্গে পাথরটা আরেকটু সরে গেল কিন্তু বেরোনোর মতো জায়গা হল না এবার তৃতীয় ব্যক্তি আল্লাহআর কাছে ভাড়া করেছিলাম তারা সারাদিন বেতন কত ছিল কোন হাতে সে বখারি মুসলিম আরুজ ধান চাউলের একটা বড় কাঠা কাঠা কাঠা পরিমাণ পাত্রের ধান আমি তাকে সারাদিন কাজ করলে দেব এই চুক্তিতে তাদের সাথে কাজ করলাম সারাদিন পরে কাজ শেষে একজন শ্রমিক তার চলে গেলসুলি যে বর্ণনা এনেছেন সেখানে তার চলে যাওয়ার কারণটা উল্লেখ করা হয়েছে তিনি বলছেন আল্লাহ আমি ওদেরকে সকালবেলা নিয়োগ দিয়েছিলাম যে তোমরা সারাদিন কাজ করলে তোমাদেরকে এক কাটা করে ধান দেওয়া হবে এরপরে প্রায় যখন দুপুর হয়ে গেল অনেকটা বেলা হয়ে গেল তখন একজন শ্রমিক ছুটে আসলো আমার কাছে যে ভাই আমার বাড়িতে বিপদ খুবই বিপদ টাকার দরকার আজকে কোথাও কাজ পাইনি আপনি যদি আমাকে একটু কাজ দেন আপনি আমাকে যা বেতন দেবেন অর্ধেক দিনের জন্য আমি তাই মেনে নেব কিন্তু আমার কিছু টাকার দরকার আমি তার আবেদনে খুব ব্যথিত হয়ে তাকে বললাম তুমি কাজ করো যা হয় আমি তোমাকে কিছু দেব লোকটা কাজ করলো আমি শ্রমিকদের কাছে ছিলাম লোকটা এত ভালো কাজ করলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে অন্যান্য শ্রমিকেরা যতটুকু কাজ করলো ওই শ্রমিকটা অর্ধেক দিনেই তার কাজ করলো। আমি খুশি হয়ে শ্রমিকদের যে মজুরি দিলাম ওই শ্রমিককেও সেই দিলাম এতে ওই সকাল থেকে যারা কাজ করেছে ওদের ভিতরের একজন শ্রমিক খুব ক্ষেপে উঠলো যে এ কেমন ইনসাফ সারাদিন কাজ করে এক কাটা ধান আর ও অর্ধেক দিন কাজ করে এক কাটা ধান এতে ইনসাফ হল না আমি বললাম আপনাদের সাথে যে চুক্তি ছিল এক কাটা ধ্যান আমি তো দিয়ে দিছি আর একে যদি আমি একটু বেশি দিই লোকটা ছিল রকচটা রক্ত করে আমার সাথে আপনার আপনি নেবই নেবই চলে গেল। আমি তার এই শ্রমের মজুরিটা আমি বিনিয়োগ করলাম কাজে লাগালাম লোকটা আমার উপর রাখ করে চলে গেল আমি যদি তার টাকাটা কাজে লাগাই তাহলে পারে লোকটা খুশি হবে তাকে আমি বেশি করে দিতে পারবো কিভাবে কাজে লাগানো হলো সেই গরুর বাচ্চা লোকটা ফিরে আসলো ফিরে আসার পরে লোকটা বললো এ আব্দাল্লাহ আজ তিনিি আল্লাহর বান্দা আমি আপনার কাছে একদিন কাজ করেছিলাম আমার সেই পারিশ্রমিকটা দান করেন আমার পারিশ্রমিকটা দিয়ে দেন আমি তাকে চিনতে পারলাম বললাম যে কুল্লুমা তারা কারো তুমি যত মাল সম্পদ দেখছো এখানে সাইডে আলাদা করে এই যে গরু ছাগল ভেড়া শ্রমিক সব তোমার লোকটা আবার রেগে গেল যে ইয়া আবদাল আল্লাহর বান্ধব আমার সাথে উপহাস করুন আর কি মেলোনা আমি তো তোমার কাছে মাত্র এক কাটা ধান পাবো आमी के खुशी करते गुणी लोकटे सब सम्पद गो छागल गो सब नहीं थैंक यू दिलना सब नहीं चले गलो लोकता दुआ कर से आल्ला इच्छा कर लेते तुम्हार सम्पदी पालन कराओ अथवा दिए जाओ কারণ আল্লাহ তুমি জানো যে তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আমি এই কাজটা করেছিলাম তুমি যদি আমার এই কর্মে খুশি হয়ে থাকো তাহলে আমাদের এই বিপদটা কাটিয়ে দাও সঙ্গে পাথরটা আরেকটু সরে গেল পথ হয়ে গেল তারা তিনজন গোহা থেকে বেরিয়ে সম্মানিত দর্শক আমরা এখানে বুঝতে পারছি কয়েকটা বিষয় প্রথম যে বিষয় বুঝতে পারছি যে বিপদে পড়লে তো ডাকতে হবে একমাত্র আল্লাহ তাহালাকেই আমরা জানি হজরত ইউনুস আলিহালাম কঠিনতম বিপদে পড়েছিলেন বিশাল মাছ তাকে গিলে ফেলেছে জীবন্ত পেটের ভিতরে চলে গিয়েছেন কিছু সময়ের ভিতরেই অক্সিজেন মন্দ হয়ে পরিপাক্রিয়ার মাধ্যমে তিনি মৃত্যুবরণ করবেন তার আর কিছুই থাকবে না এই কয়েক মুহূর্তে যে সময়টুকু হয়েছিলেন তিনি আর কোন চিন্তা করেনি কোনার চিনা করেননি কার মানতের চিন্তা করেননি তিনি বলেছিলেন লা ইল্লা আল্লাহ কোনো মাবুদ নেই চাওয়ার মতো দেওয়ার মতো বিপদ কাটানোর মতো আশ্রয় চাওয়ার মতো কেউ নেই আমি অন্যায় করেছি আপনি আমাকে বিভক্তি উদ্ধার করে। সম্মানিত দর্শক তাহলে ইউনুস আলহিসাল্লাম যেভাবে কঠিনতম বিপদে পড়ে শুধুই আল্লাহর দিকে মোতাবাজা হয়েছিলেন আল্লাহর কথায় চিন্তা করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন ঠিক তেমনই রসলাম আল্লাহ তাল্লাহার কাছে সাহায্য চেয়েছে এবং আল্লাহ তাল্লাহার কাছে সাহায্য চেয়ে তা নাজাত পেয়েছে বড় কষ্ট লাগে যে আমরা সমাজে অনেক গল্প শুনি যে অমুকের কাছে সাহায্য চেয়ে মাজারে মানত করে অমক দরগায় যে অমক ঠাকুরের কাছে যে অনেকের বিপদ কেটেছে এটা হয়েছে সেটা হয়েছে খুঁজতে গেলে পাওয়া যায় না সত্য মিথ্যা আল্লাহ জানে মানুষের লোক আচার লোক কথা আমরা বিশ্বাস করি অথচ মোহাম্মদ রসোল্লা সালিউলাম বলছেন যে একমাত্র আল্লাহর কাছে মানুষ মুক্তি পেয়েছে সকল বিপদ কেটে গেছে আল্লাহ কোরআন কারিমে আমাদেরকে শিখিয়েছেন যে একমাত্র আল্লাহর কাছে চেয়ে মানুষ সকল বিপদ থেকে মুক্তি পেয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আল্লাহর এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিহু আসাল্লামের কথাটাতে আস্থা আনতে পারি না সাধারণ মানুষদের কথায় আস্থা হয়। চিকিৎসা জাগতিক সাহায্য এগুলো আমরা করব। কিন্তু অলৌকিক কিছু পাওয়ার জন্য তন্ত্রমন্ত্র নয় আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহর কাছে চাইলে কি লাভ প্রথম কথা যে আল্লাহর কাছে বিপদে চাইলে আমরা এই যে চাওয়া সবচেয়ে বড় আবাদতের মাধ্যমে এই বিপদও আসে বিপদ চলে যায় কিন্তু এই ফাঁকে আমরা আল্লাহর অলি হয়ে যাই অর্থাৎ আমরা যে শুধু আল্লাহর কাছে চাইলাম কানতে লাগলাম শেষ যে হাত তুলে এই যে আল্লাহর দিকে আমাদের মনটা রুজু হলো আমরা আল্লাহর অলি হয়ে গেল আর দ্বিতীয় যে লাফ্র হয় বিপদরা কেটে যায় যেটা কোরআন এবং সুন্নার সাক্ষী দিচ্ছে দ্বিতীয় যে বিষয়টা আমরা হাদিস থেকে জানতে পারলাম যেটা সাল্লাহ সাল্লাহ আলি ওয়া সাল্লাম আমাদেরকে শেখালেন যে বিপদে আমরা আল্লাহকে ডাকবো যদি আমাদের মনের আবেগ থাকে আমরা ওসিলা দেব কিসের আমাদের জীবনের কোন মধ্যস্থজন শিক্ষা করা বীর সাহেবের কাছ থেকে শিক্ষা করা আলেমের কাছে শিক্ষা করা এগুলো উপকরণ ওসিলা শব্দটাই আমরা ভুল বুঝি ওসিলা শব্দটা আরবিতে এর অর্থ হলো নৈকট্য আমরা পর্যায়ক্রমে ইনশাল ব্যাখ্যা করবো আর নৈকট্যের উপকরণ কেউ অনেক সময় আল্লাহ আজাদ পায় না তাই যদি হতো তাহলে মোহাম্মদ রসোল্লাহ সালামের প্রিয়তম চাচা আবু তো আলেব যিনি মায়ের চেয়েও আপন ছিলেন বাবার চেয়েও আপন ছিলেন যিনি জীবন দিয়ে তাকে রক্ষা করেছিলেন তিনি কিন্তু তার ভাতিজার আমলের ওসিলা দিয়ে ভাতিজার মহাব্বতের ওসিলা দিয়ে সালামের ইত্যাদি আর এই জন্যই আল্লাহ তালার কাছে দোয়া কবুলের জন্য যেটা আমাদের কাজে লাগে সেটা হলো নিজের আমল আমরা জীবনে যদি ভালো আমল করতে পারি বিপদে পড়লে সেই আমলের অশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে কোন আমল না থাকলে আল্লাহ তোমার নবীকে মহবত করি আমলের পর্যায়ে রয়েছে নেক আমলের ভিতরে আল্লাহর কাছে যে আমলের ওসিলা দিলে আল্লাহ আবাদত কবুল করেন দেখেন এখানে তিনটে আমলের ওসিলা দেওয়া হয়েছে তিনটের একটাও তাহাজ নামাজ নয় যে কি রোজিবা নয় নয় রোজা রাখা নয় এগুলো নয় এই জাতীয় গুলোর উচিলা দিলে আল্লাহ আমাদের বিপদগুলো কাটিয়ে দেন এটা আমরা এই হাদিস থেকে শিখলাম ইনশা আল্লাহ এই যে কাজের কত বরকত মূলক কাজে মানুষের খেদমতের পিতামাতার মাতার মাধ্যমে আমরা কত কিছু পর্ব ইনশাল আমরা আলোচনা করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন অমাত আল্লাহ আসসালামুমত